বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহ আল্লাহিআ সম্মানিত দর্শক মন্ডলী ভাই বোনেরা পিসি বাংলার এই প্রোগ্রাম পৃথিবীর যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা আলোচনা করছিলাম কোরআন এবং সুন্না এর আলোকে ইতেবা প্রসঙ্গে তারই ধারাবাহিকতায় গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুননার আলোকে ভুল অনুসরণের ক্ষেত্রগুলো কি কি। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুন্নায় আমাদেরকে যাদের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে থেকে এক নম্বর হলো আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ সেটি সন্দেহের ক্ষেত্রে হতে পারে ধারণা করার ক্ষেত্রে হতে পারে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আর দ্বিতীয়ত যে বিষয়টির অনুসরণ করতে আমাদেরকে কোরআন সুন্না নিষেধ করেছে সেটি হলো আমাদের চিরশত্রু শয়তানের অনুকরণ করতে শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে আমাদেরকে মন্দপথে পথে আহ্বান করে যখনই আমরা দেখব মন্দ কোনো কাজের প্রতি আমাদের মানসিক টান সৃষ্টি হয়েছে আমরা নিশ্চিতভাবে ধরে নেব এটি শয়তান আমাদেরকে আহ্বান করছে এটি শয়তানের আহ্বান এবং এটি শয়তানের প্ররোচনা আমরা যদি এক্ষেত্রে শয়তানের অনুকরণ করি তার প্ররোচনায় প্ররোচিত হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের ইহ এবং পরকাল ধ্বংস হয়ে যাবে আমরা ক্ষতির সম্মুখীন হব সময়টা দর্শক ভুল কাউকে অনুসরণ করলে মানুষের গন্তব্য যেরকম হয়ে থাকে নিন্দনীয় মানুষ যেরকম সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না ঠিক একইভাবে কোরআন এবং সন্না নিষিদ্ধ ব্যক্তি এবং আদর্শের অনুকরণ যদি কেউ করে তাহলে তারও গন্তব্য খুব ভালো হবে না তিনিও সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না সময় দর্শক যাদের অনুসরণ অনুকরণ করতে কোরআন আমাদেরকে নিষেধ করেছে তার মধ্যে থেকে দ্বিতীয় হলো আমাদের পূর্ববর্তী বাপদাদা পূর্বপুরুষ এদের অন্ধ অনুকরণ করতে বিশেষ করে পূর্বপুরুষ বা বাপদাদাদের অনুসরণ করা এটা মানুষের একটি প্রকৃতিগত অভ্যাস বলা চলে মানুষ সাধারণত পূর্ববর্তীরা যে সমস্ত কাজ তারা করে গেছেন সেগুলোর অনুসরণ করতে মানুষ অভ্যস্ত এজন্যই জন্যই কোরআনে করিম আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে অনুসরণ হবে ওহির অনুসরণ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছেন তাদের মধ্যে যদি কেউ ভালো কোনো কিছু করে থাকেন ইমান এবং ওহির উপর যদি কেউ চলে থাকেন তাহলে তাদের অনুসরণে বাধা নেই বাধা হল অন্ধভাবে পূর্বপুরুষ করেছেন সেটিকে আমাকে অনুসরণ করতে হবে দাদা করেছেন সেটিকে আমাকে করতে হবে সারা যুগ যুগ ধরে মানুষ করে আসছেন আমাকে সেটাই করতে হবে এই চেতনাটি খুবই খারাপ যুগে কাফেরদেরকে যখন নবিরাসুলগন আল্লাহ তালার প্রতি ইমান আনার জন্য একত্রবাদকে বিশ্বাস করার জন্য মেনে নেওয়ার জন্য আহ্বান করেছিলেন তখন তারা সকলেই প্রায় একই জবাব দিয়েছিল যে বল নাতবে অমা আলফিনা আলিহা আবা আনা আমাদের বাবদ দাদাদেরকে আমরা যেই আদর্শের উপরে পেয়েছি সেটি আমরা অনুসরণ করব সময়ত দর্শক বাপদাদার অন্ধ অনুকরণ এটিও কারিমে। নিষিদ্ধ তবে হ্যাঁ বাপদাদা যদি ইমানের উপরে চলে থাকেন ভালো আদর্শের উপরে চলে থাকেন তাহলে তাদের অনুসরণ অনুকরণ করতে নিষেধ নেই কারণ আল্লাহ সুহা তালা এই প্রসঙ্গে কারিমে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন যার মধ্যে সুস্পষ্টভাবে দেখা যায় পূর্ববর্তী পূর্বপুরুষদের অনুসরণ করাতে কোনো বাধা নেই যদি তারা ইমানের উপরে থেকে থাকেন তাহলে সেটুকুর অনুসরণ আমরা করতে পারি তৃতীয়ত যাদের অনুকরণ করা করেন এবং সুনার আলোক আমাদের জন্য নিষিদ্ধ যাদেরকে অনুসরণ করতে করণকে নিষেধ করেছে সেটা হলো সমাজের নেতৃস্থানীয় লোক তার মানে সমাজের নেতৃস্থানীয় কর্তৃত্বশীল নেতা এ সমস্ত লোকের অনুসরণ করা সাধারণভাবে নিষিদ্ধ যে তা নয় বরং আমরা অন্ধভাবে এদেরকে অনুকরণের ক্ষেত্র ধার্য করে নিয়ে তাদেরকে অনুকরণীয় মনে করে তাদের অনুকরণ করা নিষেধ বরং তাদের মধ্যেও ভালো কিছু থাকলে সেটার অনুসরণ অবশ্যই আমরা করতে পারি কিন্তু মৌলিকভাবে তাদেরকে অনুকরণীয় মনে করা এটি ভুল যুগযুগেই আল্লাহ সুবাহানা তালার নবীগণের বিরুদ্ধে মানুষ যে অবস্থান নিয়েছিল তার অন্যতম একটি কারণ হলো সমাজের নেতৃস্থানীয় কর্তৃত্বশীল লোকেরা মানুষকে ভুল পথে আহ্বান করেছে এবং সাধারণ মানুষের এক বিশাল শ্রেণী ওই নেতাদেরকে যা দেখেছে তার অনুসরণ করে তারা বিপদগামী হয়েছে সম্মানিত দর্শক আজও সারা বিশ্বে নানা কৌশলে নানা নামে মানুষ নিজেদের বলয় গড়ে তুলেছেন সেটি রাজনৈতিক হোক সামাজিক হোক অরাজনৈতিক হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক ক্ষেত্রে যারা কর্তৃত্বশীল এবং নেতৃস্থানীয় বেশিরভাগ মানুষ সাধারণত তাদেরই অনুসরণ করতে চায় ভালো মন্দ বাস বিচারের ক্ষেত্রে তাদের উপরে যেন ভারটা ন্যস্ত করে যে আমি যাদেরকে নেতা এবং কর্তা মনে করি তাদেরই অনুসরণ করব। তারা যেটাকে ভালো বলেন অন্ধের মতো করে আমরা সকলে সেটাকে ভালো বলবো আর তারা যেটাকে মন্দ বলেন আমরা সকলে সেটাকে মন্দ বলবো এই একটা প্রবণতা আজকের বিশ্বে আজকে আমাদের সমাজগুলোতে একেবারে ঝেকে বসে গেছে এটি একজন ইমানদারের ইমানের সঙ্গে বিলকুল সংগতিপূর্ণ নয় হজরতে নুহ আলি হিসালসালামের জাতিকে যখন তিনি আহ্বান করেছিলেন তৌহিদের পথে আসতে তারা কিন্তু তাদের নেতৃস্থানীয় লোকদের অনুসরণ অনুকরণ করেছিল এবং তাদের পথে তাদের পা বাড়িয়েছে এবং তার পরিণতি তারা কী ভোগ করেছে সেটি আমরা নিশ্চয়ই দেখেছি একইভাবে কৌমে আদকেও আমরা দেখেছি যে কৌমে আধ তথা আধ জাতি তারা তাদের নেতৃস্থানীয় তাদের নেতাদের কথা শুনেছে সমাজের তথা কথিত সুশীলদের নির্দেশ তারা ফলো করেছে এবং ভালো মন্দ এগুলো নিরূপণের ক্ষেত্রে তাদের মুখের দিকে চেয়েছিল কোরআন এবং সুনার আলোকে তারা তাদের জীবনের সমস্যারগুলোর সমাধানের পথ তারা আবিষ্কার করেই এর পরিণতিতে আপ ধ্বংস হয়ে গেছে আজও সৌদি আরবের একটি এলাকাতে আল্লাহ সুহান তালা তাদের সে ধ্বংসের নমুনা রেখে দিয়েছেন এবং আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন কুলসি রফিল আপনি বলে দিন তোমরা বিশ্ব ভ্রমণ করো শুধু ফুর্তি করার জন্য নয় আল্লাহ তালাকে যারা অবিশ্বাস করেছিল আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে তারা নিজেদের কত ভয়াবহ পরিণাম ডেকে এনেছে তার বাস্তব দৃষ্টান্ত এখনও আল্লাহ তালা রেখে দিয়েছেন সেগুলো দেখে আসো সময় দর্শক আমাদের সমাজে আজও আমরা সেই কৌমহাদের মতো আমরা সেই নুআ আসসালামের জাতির মতো এবং অন্যান্য যে সমস্ত বিভ্রান্ত জাতি তাদের মতো আমরা আমাদের নেতানেত্রীদের অন্ধ অনুকরণ করি আমাদের নেতানেত্রীদের মুখ থেকে যা বাহির হয় সেটাকে আমরা বহির্মতো মনে করি এবং ওইটার পক্ষে আমি অবস্থান নিই সমাজ দর্শক শুধু নেতানেত্রী নয় সমাজের কিছু কর্তৃত্বশীল লোক আসেন যে যেভাবে নিজের কর্তৃত্ব সৃষ্টি করতে পেরেছেন তার পিছনে অনেক মানুষ অন্ধের মতো ছুটাছুটি শুরু করে করোনা এবং সুনার আলোকে মানদণ্ডে সেটিকে যাচাই বাছাই করার মানসিকতা রাখে না আজকাল আমাদের সমাজে আমরা দেখি সমাজের যে কোনো দুর্যোগে যে কোনো সমস্যায় মানুষ টেলিভিশন খুলে বা পত্রপত্রিকা খুলে অপূর হয়ে থাকে চাতক পাখির মতো চেয়ে থাকে সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরা তথা তথাকথিত সুশীলরা কি বলেন বুদ্ধিজীবী এবং সুশীলদের সবকলে খারাপ তা আমি মোটেও বলছি না বরং আমি বলছি এই প্রবণতাটা বুদ্ধিজীবী এবং সুশীল বলতে যাদেরকে বুঝায় আজকের সমাজে তাদের খুব স্বাভাবিক চিত্র হলো সাধারণ চিত্র হলো তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহের কোনো এলম নাই আল্লাহ সুবাহান তালার নির্দেশ এবং রসুল উল্লাহ সাল্লি আসালামের আদর্শের কোন মূল্য তাদের কাছে নেই তাদের নিজেদের জীবনেই কতখানি সুখের সেটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে কিন্তু আমরা সাধারণ মানুষকে দেখা যায় জাতক পাখির মতো চেয়ে আছি যে আমাদের জাতীয় জীবনের যে কোনো সমস্যায় তারা কি বলেন তারা কি পরামর্শ দেন আমরা কি কখনো আমাদের যে কোনো অসুবিধায় আমরা কোরআন এবং সুননার কাছে ছুটে যাই আমরা কি ওলামা ইকরামার কাছে ছুটে যাই আমরা কি করার সুনার আলোকে বিষয়ের কী সমাধান হতে পারে এক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে এটি আবিষ্কার করার চেষ্টা করি সমাজ দর্শক আক্ষেপে বিষয় মোটেও না আর এ কারণেই আমাদের জীবনে জটিলতা বেড়েই চলছে আসুন আমাদের অনুকরণের জায়গাগুলোকে আমরা ঠিক করে নেই আমরা অন্ধভাবে আমাদের নেতানেত্রীদেরকে এক কথা আমরা অনুকরণীয় মনে করবো না সাধারণভাবে আমাদের অনুকরণ অনুসরণের আল্লাহে জাহান্ন জাহান্নামে জাহান্ন আগুনের মধ্যে যদি আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতামু এবং তারা বলবে আমরা আমাদের নেতৃস্থানীয় লোকদের আমাদের সমাজের সর্দারদের আমরা অনুসরণ করেছি এবং আমাদের শীর্ষস্থানীয় লোকদের ছেড়েছে আপনি সে সমস্ত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আমাদেরকে পথ করেছে আল্লাহ এবং তার রসুলের পথ এই নির্দেশ যারা করেনি আমাদেরকে তাদেরকে আজ আপনি ডবল শাস্তি দিন তারা নিজেরা অন্যায় করেছে আমাদেরকে অন্যায়ের প্রতিযোগিত করেছে সেই তাদেরকে ডবল শাস্তি দিন এবং তাদেরকে ডবল শাস্তি দেওয়ার পাশাপাশি লবির তাদের প্রতি আপনি আপনার লানত এবং গজব বর্ষণ মহা গজব সময় দর্শক এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম কে আমাদের ময়দানে মানুষ আক্ষেপ করবে দুনিয়াতে তথা তথাকথিত শীর্ষস্থানীয় তথাকথিত প্রভাবশালী কর্তৃত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুকরণ অনুসরণে ফলে আজ দেখা যায় এক একজনের সেনা এক একজনের বাহিনী বলে দাবি করে এবং আসলেও একজন সেনানায়ক যেরকম নির্দেশ দিলে তার অধীনস্থ সৈনিকরা যেরকম ছুটে পড়ে ভালোবন্দ দেখা দেখি বাস বিচার করার দায়িত্ব তাদের আছে বলে তারা মনে করেন না ঠিক একইভাবে আমরা আজকাল আমাদের নেতারা ত্রীদের পিছনে এরকম অন্ধের মতো হয়ে গেছি সময় তো শুধুই কোরআনে থেকে আল্লাহ এবং তার রসুল সল্লা আসালের অনুসরণ থেকে আমরা হাজার হাজার মাইল দূরে সরে গেছি আমরা মনে করি কোরআনে করিমের অনুসরণ রসুল্লাহ সাল্লাহ সালের অনুসরণ হবে শুধুমাত্র মসজিদের চাঁদ দেয়ালের ভিতরে আমরা এক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল সল্লাহ সালামের অনুসরণের গুরুত্ব আমরা কিছুটা বুঝি আর আমার ব্যক্তি জীবনের সামাজিক রাজনৈতিক এবং গোটা বৃহত্তর জীবনের অন্য ক্ষেত্রগুলোতে আমরা কোরআন এবং সন্নার অনুকরণের গুরুত্ব বিলকুল উপলব্ধি করি না আল্লাহ বলেন তোমরা কি কোরআনের কিছু বিষয়কে বিশ্বাস করো আর কিছু কর স্বীকার করো এটি কখনো একজন মানুষের পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয় আসুন ভুল অনুকরণ সমূহকে আমরা পরিহার করি বাপদাদাদের অন্ধ অনুকরণ করবো না সময় আছে দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি যেতে হচ্ছে বিরতির পর ইনশাল্লাহ আবারও আমরা ফিরবো একই আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 الو لا সুবহানতালাই সাত তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের 바탕 তা তোমরা প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাবর বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর मान दिए चलम संसर्गे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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিরুদ্ধে আগে আমরা আলোচনা করছিলাম আমরা যদি ভুল মত এবং আদর্শের অনুসরণ অনুকরণ করি তাহলে কী কী প্রণীতি আমাদেরকে ভোগ করতে হবে নেতানেত্রীদেরকে আমাদের অনুকরণের লক্ষ্যবস্ত কোনো অবস্থাতে মানাবো না মাইল ফলক বানিয়ে তাদেরকে অনুকরণ করব না ভালো কিছু থাকলে ভিন্ন কথা সেটি নেতানেত্রী নয় সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা করতে পারি আসুন শয়তানের অনুকরণ করা তার প্ররোচনায় প্ররোচিত হওয়া থেকে আমরা বিরত থাকি আসুন নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে আমরা বিরত থাকি যদি আমরা আল্লাহ সুহান তাল্লাহ নিষিদ্ধ করানং হাদিস কর্তৃক নির্দেশিত এ সমস্ত ভুল অনুকরণের পথগুলোকে আমরা পরিহান না করি এ সমস্ত ভুল অনুসরণগুলোকে আমরা যদি বর্জন না করি তাহলে আমাদেরকে কয়েকটি মন্দ পরিণাম ভোগ করতে হবে বরণ করতে হবে তার ভিতরে একটি হলো আমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে আমরা অনেক ভালো কাজ করতে চাইবো কিন্তু আমার অনুকরণের ক্ষেত্রকে আমার কাছে অনুসরণীয়কে আমি কাকে ফলো করবো আমার নেতাকে আমার আদর্শকে আমার আদর্শ যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমি অনেকগুলো ক্ষতির সম্মুখীন হবো তার ভিতরে একটি হলো আমার আমল আল্লাহ তালা নষ্ট করে দিবেন আমার আমল সমূহ আল্লাহ সুহান তালা কাছে মূল্যহীন হয়ে পড়বে আল্লাহ তালা কোরআন বলেন আল্লিন একফারু অসদ্দ আনসভি ইহি আদাল আলহম যারা কুফুরি করেছে এবং মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে আদাল আলহম তারা নিজেদের আমলসমূহ নিজেরাই নষ্ট করেছে সুরে মোহাম্মদের এই আয়াতে আল্লাহ সুহান আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা ভুল পথের অনুকরণ করলে এবং কুহুরি করলে আল্লাহকে অস্বীকার করলে কার্যত হোক বিশ্বাসগত হোক আমরা নিজেদের আমলকে নিজেরা নষ্ট করব দ্বিতীয়ত যে ক্ষতিটি হবে সেটি হল দুনিয়াতে আমরা ধ্বংস হব আল্লাহ আল্লাহতালা তাঁর অবাধ্য হওয়ার ফলে নেতান্ত্রীদের প্রবৃত্তির শয়তানের অনুসরণ এবং বাপদাদাদের অন্ধ অনুকরণের ফলে আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুলগণের অনুকরণকে বাদ দেওয়ার ফলে দুনিয়াতে একেবারে পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এ পর্যন্ত বহু জাতিকে আল্লাহতলা ধ্বংস করেছেন অনেকের ধ্বংসের নমুনা আল্লা তালা এখনো দুনিয়াতে রেখেছে শুধু দর্শক আল্লাহ তালা কোরআন করিমে বলেন কালাম নহলিক আউ্ আলীন আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিনিবেল আহারীন এরপরে তাদের পরে যারা আসবে তাদেরকেও একই পরিণতির মুখোমুখি করবো অর্থাৎ তাদেরকেও আমি ধ্বংস করবো কাদায়ফ আলু বিল আমি যারা অবাধ্য যারা গুণাহার তাদের সঙ্গে এভাবেই আমি আচরণ করবো সুরে মুর সালাতের আয়াত আমরা জানতে পারলাম আল্লাহ পাক সুবহান তার অনুকরণ আমরা পরিহার করলে আল্লাহ নিষিদ্ধ ব্যক্তি এবং আদর্শের অনুসরণ আমরা যদি করি অনুকরণ যদি করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার গজব এবং আজাব আমাদের উপর নেমে আসবে তৃতীয়তে যে ক্ষতিটি হবে সেটি হল মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ফাঁকি ফা ইদা তুমুল মালা ইকা ইয়াদিবনুহম ওয় আদবা রাহম কেমন হবে যখন ফেরেশ তারা আমাদের মৃত্যু নিশ্চিত করবেন এবং আমাদের যারা আল্লাহ এবং তারা সুলের অবাধ্য হয়েছেন ভুল আদর্শের অনুকরণ করেছেন তাদের চেহারায় এবং তাদের পৃষ্টদেশে যখন প্রহার করবে ফের তারা সমাজে দর্শক এ আয়ত্রিক আমরা বুঝতে পারলাম মৃত্যুর সময় পর্যন্ত সাদার সমূহ মুখোমুখি হতে হবে এবং আজাবের মুখোমুখি হতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যা বলেন তাই হয় এর ব্যতিক্রম হয় না সমাজে দর্শক একইভাবে হাসরে কি পরিণতি হবে যারা ভুল পথের অনুকরণ করেন আসলে সে বিষয়ে জানি আল্লাহ তালা বলেন সময় আছে দর্শক আরও একটি পরিণতি আছে যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ না করেন তাদের সেই পরিণীটা হবে হাসরের ময়দান সে কি পরিণতি হবে এ বিষয়ে আমরা আলোচনা করব। মৃত্যু সময় আজাবের মুখোমুখি হতে হবে আর আখরাতে লাঞ্ছনা এবং অপমান আমাদেরকে সইতে হবে এবং সর্বোপরি জাহান নামকে বরণ করতে হবে যারা আল্লাতাল হেদায়েতকে বর্জন করেছে আল্লাহ আল্লাহতালার হেদায়েতকে যারা অনুসরণ করেনি যারা অনুসরণ করেছে তাদের প্রবৃত্তির কিংবা শয়তানের আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে তাদেরকে আল্লাহ সুহান তালা জাহান নামে উলট পালট করাবেন ইউমা তোকাল্লবু হুজুহম ফিন্নার তাদের চেহারাসমূহকে কে আমাদের ময়দানে উলট পালট করা হবে সম্মানিত দর্শক আখেরাতে পরিণতি সম্পর্কে বলার অপেক্ষা রাখে না কি কি পরিণতি আমাদের ভয়াবহ অপেক্ষা করছে যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ না করে অন্য কারোর অনুসরণ করছে আল্লাহ এবং তার রসুল সদাল অনুসরণকে বর্জন করে আমরা নিষিদ্ধ আদর্শের অনুসরণ করার ফলে আরেকটি যে ক্ষতিটি হবে সেটি হলো তেয়ামতের ময়দানে এবং দুনিয়াতে উভয় জগতে আল্লাহ তালার পক্ষ থেকে লানত এবং গজবের আমরা মুখোমুখি হব। আল্লাহ তালা বলেন সুরেখ কাসে বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাল্লাহ বলছেন আমি এই দুনিয়াতেই তাদের অন্যায় কর্মের পরেই তাদের জন্য আমি অভিশাপ নাসিল করেছি আমার গজব তাদের জন্য অবধারিত হয়েছে আর কেমন ময়দানে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ তালা পুরানি করিমের মধ্যে আরও এরশাদ করেছেন এ ভাব ফিনুম ফ্না জাহান্নামা জেসা হকুম জেসা ফুরা শয়তানকে লক্ষ আল্লাহ বলবেন তুমি যাও এবং যে তোমার অনুসরণ করেছে তাদের সকলের শাস্তি হল আর জাহান্নাম এটি হলো তোমাদের প্রাপ্ত সাজা সম্মানিত দর্শক আমরা শয়তাহান প্রবৃত্তি এবং কোরআন এবং সুনানিষিদ্ধ ব্যক্তি এবং আদর্শের যখন অনুসরণ করব তখন তার পরিণতিগুলো আমাদেরকে দুনিয়া এবং আখাতিভাবে বরণ করতে হবে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে আল্লাহ সুমাহতাল আমাদের সকলকে সঠিক আদর্শ অনুসরণ করার তফিক দান করুন আমরা যাদেরকে আদর্শ এবং নেতা বলে চিৎকার করি যাদেরকে ভালো বলি তাদের কারোর চরিত্র ভালো থাকবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা আল্লাহ এবং তার রসুল সল্লা সাল্লাম যদি অনুসরণ করি আমাদের মুখ কখনও ছোট হবে না কারণ তাদের আদর্শে আল্লাহ এবং তার রসুল সাল্লি সাল্লামের আদর্শ কখনো ব্যর্থ হবে না তাদের ব্যাপারে কোনো মানুষ কোন কালিমা কোন অবস্থাতে লাগাতে পারবে না আমার মুখ কখনও ছোট হবে না আসুন করণ এবং সুন্নার অনুসরণ করি এবং করণ এবং সুন্না আমাদেরকে যে সমস্ত ক্ষেত্র যে সমস্ত ব্যক্তি এবং আদর্শের অনুসরণ করতে নিষেধ করেছে সেগুলোর আমরা বর্জন করি একজন মুসলিমের মূল আদর্শ হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাম একজন মুসলিমের মূল আদর্শ হবে কোরআন এবং সুন্না এটি আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমার ইবাদতের ক্ষেত্রে আমি বাপদাদা কি করে আসছে সেটি আমরা দেখব না এমনকি ওলামা একরামের কোন কথা মুসজিদের ইমাম সাহেবের কোন কথাও যদি কোরআন এবং সুননার বিরুদ্ধে আমি দেখতে পাই সুনিশ্চিতভাবে তো ক্ষেত্রেও একজন ইমানদার হিসেবে আমাকে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে তবে অবশ্যই বিষয়টা আগে ভালোভাবে জানতে হবে আমাকে নিশ্চিত হতে হবে যে তিনি ভুল বলছেন তাহলে আমার জীবনের হেফাজতের ক্ষেত্রে এবং আমার লেনদেন কায় কারবারের ক্ষেত্রে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি বিষয়ে আমার মূল আদর্শ হবে কোরআন বসু এক্ষেত্রে যদি আমি ছাড় দিই কিছু অনুসরণ করে আর কিছুকে বর্জন করি তো মনে রাখতে হবে শয়তান মানুষকে দুইভাবে প্ররোচিত করে তার ভিতরে একটা হল যে পরিপূর্ণভাবে যাতে মানুষ ইসলামে দাখিল হতে না পারে আল্লাহ বলেছেন যে উদহুল অফিসমিকা আফা তোমরা হে ইমান তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও বলার তবে হতুয়াদের শেতন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তার মানে শয়তান মানুষকে পরিপূর্ণভাবে ইসলামে যাতে না হতে পারে সেজন্য প্রচিত করে শয়তান মানুষকে নানা স্লোগান শোনায় নানা স্লোগান মানুষকে শিখাই যে ইসলাম শান্তি ধর্ম ইসলাম যার যার ব্যক্তিগত বিষয় ইসলাম শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ বাহিরের জীবনে ইসলামকে ফলো করার বিষয় নয় সেখানে আমরা অন্য অন্য আদর্শকে ফলো করব এ সমস্ত চিন্তা এ সমস্ত দর্শন এ সমস্ত শ্লোগানগুলো মানুষের মাঝে সূক্ষ্ম কৌশলে নানা মুখরো চোখ লেভেল দিয়ে মানুষের ভিতরে সয়তান প্রবেশ করিয়ে থাকে আসুন পরিপূর্ণভাবে অনুসরণ করি কোরআন এবং সুননার ইসলাম এর অপর নামই হলো অনুসরণ সময় দর্শক এ পর্যায়ে আমরা অনুসরণ এবং অনুকরণের কয়েকটি মৌলিক নীতি মারা কোরআন এবং সুন্নাহের আলোকে পেশ করব আলুকে আল্লাহ আমাদেরকে মূলত অনুসরণ করতে বলেছেন আল্লাহ এবং তার রসুল সদুল্লাহিমের এবং আল্লাহ এবং তার রসুল সদ পথে তাদের আদর্শ মোতাবেক যারা আমাদেরকে পরিচালিত করেন সে সমস্ত ওলামা ইকরাম বাবর্গের অনুসরণ করতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাল করেন সুরেনিস স্যার এই অনুসার তোমর আল্লাহ তালা বলুন হে ইমানদারগন তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের ভিতরে যারা তোমাদের নির্দেশের মালিক আম আমলামা একরাম অথবা শাসকবর্গ যারা আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আদর্শ তোমাদেরকে পরিচালিত করে তোমরা তাদের অনুসরণ করো ফা ইন্নাজ আহতম ভিসে ইন এখন কোন বিষয় তোমরা বিরোধ দেখতে পাও সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমরা ফরদ্দু হুই আল্লাহ রাসুল ও বিষয়টিকে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাও অর্থাৎ কোরআন এবং সুনার সামনে সেটিকে পেশ করো কোরআন এবং সুনার গোষ্ঠী পাথর চেক করে দেখো যে কোরআন এবং সুনার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ মত কোনটি হয় আর তোমাদের এই অনুকরণের মৌলিক যে নীতি আল্লাহ তালা শিখিয়ে দিলেন এটি অবলম্বন করতে হবে ইঙ্কনতম তো মিনুনাবিল্লাহিউম্লাখের যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো তাহলে তোমাদের অনুকরণ তথা ইতেবা আয়ের মূল নীতি হবে এটা যে মূল অনুকরণ করবো আমরা আল্লাহ এবং তার রাসুলের এবং আমরা অনুকরণ করব ওলামা একরামের বা মুসলিম শাসক শাসকবর্গের কিন্তু তাদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমরা ফিরে যাব করোনা এবং সন্ন্যার কাছে দালি কাহের ও আসান তা ইলা আল্লাহ তাবেন এটাই তোমাদের জন্য উত্তম এটি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা সম্মান দর্শক আমরা বিবেক এর অনুসরণ করব প্রবৃত্তির নয় কোরআন এবং সুন্নার অনুসরণ করবো অন্য কারোর নয় ওলামাহকরাম অনুসরণ করবো কোরআন এবং সুন্নাহের আলোকে যতক্ষণ তারা আমাদেরকে পরিচালিত করেন সে বিষয়ে যে সমস্ত ওলামাহকরাম আমাদেরকে কোরআন সুননার পথে যেতে বলেন তাদের অনুসরণ আল্লাহ সকলকে সঠিক অনুসরণ তথায়িত তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে ইনশা অন্য কোন পর্বে একই বিষয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হসমা তাল একান্ত মেহরবানিতে এই দোয়া ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরিাত ए और थेर शाठीक ब्याबोहर करा होले परोकले एर पुरी पूर्ण प्रतिदन पावा चाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकुम मिन कबल अन्यातिय योम ला बैउन फीह वला खुल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 जकत दान अर्थ पल रायन बैंक सतचलिसोड बार्मिंग नंबर शून्य তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খান মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার জীবনের জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ प्रति रविवार रत साढ़े नटाय पुनः सम्प्रचार सकाल आठटाय बांगल्दे बीस टी बांगल है